দ্বিতীয় খণ্ড দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব প্রথম পরিচ্ছেদ প্রভাতে ভক্ত সঙ্গে কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব ফাল্গুন শুক্লা দ্বিতীয় তিথি রবিবার এগারোই মার্চ আঠেরোশো খ্রিস্টাব্দ আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাত তাঁহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আশিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গলারতীর পরই প্রভাতির আগে খানায় মধুর তানে রোশনচৌকি বাজিতেছে একে বসন্তকাল বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে চতুর্দিকে আনন্দে সমীরন বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইঁহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন তুমি এসেছো? ভক্তদিগকে বলিলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কি? নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন ধন্য ধন্য আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারি। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম দিশি দিশি তব পূণ্য নাম ভক্ত সমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জনমান নাহি প্রভু অন্য কাম প্রার্থনা করে তোমারে আকুল নর তব পদে প্রভু লৈনু শরণ কি ভয় বিপদে কি ভয় মরণ অমৃতের খনি পাইনু যখন জয় জয় তোমারই ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দিয়া সলাই একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃত লোকের মন ভিজে দিয়া সলাইয়ের ন্যায় যত ঘষ জলে না কেন না মন বিষয়াস্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন কোথায় যাবে ভবনাথ আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে শ্রীরামকৃষ্ণ কি দরকার ভবনাথ, আজ্ঞা ও শ্রমজীবীদের শিক্ষালয়ে বরানগর ওয়ার্কিংম্যান্স ইনস্টিটিউটে যাবে কালিকৃষ্ণের প্রস্থান শ্রীরামকৃষ্ণ ওর কপালে নাই আজ নামে কত আনন্দ হবে দেখত ওর কপালে নাই